দ্বাদশ খণ্ড সপ্তম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ সংকীর্তানন্দে ত্রৈলোক্য আবার গান সঙ্গী খোল করতালি বাজিতেছে শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন সমাধিস্থ অবস্থায় দাঁড়াইয়া আছেন স্পন্দহীন দেহ স্থির নেত্র সহাস্যবদন কোন প্রিয় ভক্তের স্কন্দেশে হাত দিয়ে আছেন আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য বাহ্যদশা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন নাচ মা ভক্তবৃন্দ বেড়ে বেড়ে আপনি নেচে নাচাও গো মা আবার বলি হৃদিপদ্যে একবার নাচ মা নাচ গো ব্রহ্মময়ী সেই ভুবন মোহনরূপে সে অপূর্ব দৃশ্য মাতৃগত প্রাণ প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য ব্রাহ্মভক্তরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছে যেন লোহাকে চুম্বুকে আছে। সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন অনেকে বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন কীর্তন আনতে সকলে আসন গ্রহণ করিলেন এখনো সমাজের সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই হঠাৎই কীর্তনানন্দে সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়েছে। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী রাত্রে বেদিতে বসিবেন রূপ বন্দোবস্ত হইয়াছে এখন রাত্রি প্রায় আটটা সকলে আসন গ্রহণ করিয়াছেন শ্রীরামকৃষ্ণও আসীন সম্মুখে বিজয় বিজয়ের শাশুড়ি ঠাকুরানি ও অন্যান্য মেয়ে ভক্তরা তাহাকে দর্শন করিবেন ও তাহার সঙ্গে কথা বলিবেন বলিয়া সংবাদ পাঠাইলেন তিনি একটি ঘরের ভিতর গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন কিয়ৎক্ষণ পর ফিরিয়া আসিয়া বিজয়কে বলিতেছেন দেখো তোমার শাশুড়ির কি ভক্তি বলে সংসারের কথা আর বলবেন না এক ঢেউ যাচ্ছে আরেক ঢেউ আসছে আমি বললুম ওগো তোমার আর তাতে কি তোমার তো জ্ঞান হয়েছে তোমার শাশুড়ি তাতে বললে আমার আবার কি জ্ঞান হয়েছে এখনও বিদ্যামায়া আর অবিদ্যামায়ার পার হই নাই শুধু অবিদ্যার পার হলে তো হবে না বিদ্যার পার হতে হবে তবে তো জ্ঞান হবে আপনিই তো কথা বলেন এ কথা হইতেছে এমন সময় শ্রীযুক্ত বেনিপালাশিয়া উপস্থিত হইলেন বেনিপাল বিজয়ের প্রতি বলিলেন মহাশয় তবে গাত্রোত্থান করুন অনেক দেরি হয়ে গেছে উপাসনা আরম্ভ করুন বিজয় বলিলেন মহাশয় আর উপাসনার কি দরকার আপনাদের এখানে আগে পায়েশের ব্যবস্থা তারপর করার ডাল ও অন্যান্য ব্যবস্থা শ্রীরামকৃষ্ণ হাসিয়া বলিলেন যে যেমন ভক্ত সে সেইরূপ আয়োজন করে সত্যগুণী ভক্ত পায়েশ দেয় রজগুণী ভক্ত পঞ্চাশ ব্যঞ্জন দিয়ে ভোগ দেয় তমগুণী ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয় বিজয় उपासना करी बेदीते बसिव कि भावीते